আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরক আলহামদুলিল্লাহ রবিলাম ও সালামিমি আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আশা দিনী ইল শিক্ষা করে তার ফরজ পালনের দায়িত্ব আপনাদের রয়েছে এবং তা পালন করছেন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 এমনও হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে সাজা আসবে আপনি পাবেন না পক্ষান যে ব্যক্তি চায় বা যে ব্যক্তি এটা খুশির সাথে চায়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 আর আত্মীয়তার বন্ধন চিহ্ন করা একটি আল্লাহর নাম নিয়ে তোমরা এক অপরের নিকট জাচেঙ্গা করে থাকে আল্লাহর নাম নিয়ে জাচেঙ্গা করতে হয় তাই না তবুও করে থাকো হাম আর আত্মীয়তার বন্ধন গ্যাতি বন্ধন চিহ্ন করা থেকে দূরে থাকো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 পূরণ করো আল্লা অঙ্গীকার আল্লাহ সঙ্গে প্রতিশ্রুতি করলে তা ভঙ্গ করো না কিন্তু এরা আল্লাহর প্রতিশ্রুতি দেওয়ার পর তারা তা ভঙ্গ করে যা জুড়তে বলা হয়েছিল তা তুড়তে শুরু করে আত্মীয়তার বন্ধন জুড়ে রাখতে বলা হয়েছিল কিন্তু তারা আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করতে লাগলো ওয়াইফ সিদ্ধ পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি অশান্তি সৃষ্টি করতে লাগলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে তো বিপর্যয় হবে এবং অশান্তি সৃষ্টি হবে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে কি আত্মীয়তার বন্ধন যদি ছিন্ন করা হয় তার জন্য অভিশাপ ওলাহম সু উদ্দার আর আখেরাতে পরকালে রয়েছে খারাপ নিকৃষ্ট আবাস। যাহার নাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করা মহা অপরাধ رسول الله صلی اللہ علیہ وسلم بولسن من کان یؤمن بالله والیوم الاخر فلیکرم ضیفه جے ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তার উচিত সে তার मेहमानের খাতির করবে मेहमानকে সম্মান করবে मेहमानে যতটুক দরকার আছে তার খাতির যাকে বলা হয় করবে খাবার সময় কি থাকার সময় যেমন তা যেমন যোগ্য मेहमान তেমনি তার খাতির করবে ومن کان یؤمن بالله والیوم الاخر فلیصل رحمه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 যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে রাসুল্লাহ সাল্লা বলছেন সে জান্নাতে যাবে না জান্নাতা যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে সে জান্নাতে যাবে না রাসুল উল্লাহ সাল্লা বন্ধন ছিন্ন করার কথা আমভাবে বলছেন ইসনাই কুল্লিয়া খামিজ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়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 যদি এটাই তোমাদের দলিল হয় যে আল্লাহর নবী জন্মদিবস পালন করে গেছেন তো আল্লাহর নবী জন্মদিবস পালন করেছেন রোজা রেখে তোমার রোজা রাখো প্রত্যেক সোমবার রোজা রাখো না আল্লাহর নবী দাঁত ভাঙার ফলে হালুয়া খেয়েছিলেন আমরা হালুয়াটি খাবো কিন্তু দাঁতটি ভাঙবো না ওরা অহু যুদ্ধের জন্য একটা দিনে দিন পালন করে এবং হালুয়া বানিয়ে খায় তাদেরকে জিজ্ঞেস করেন কেন বলে আল্লাহর নবী দনদান শহীদ হয়েছিল তারপরে মা ফাতেমা হালুয়া বানিয়ে দিয়েছিলেন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 প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে যেহেতু এই দুই দিনে আল্লাহর কাছে আমল ফ্রেস্তার মাধ্যমে পেশ করা হয় আর দিনে প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় যে মুশরিক নয় তার মানে মুশরিক ক্ষমা হয় না তাই না মুশরিক কে ক্ষমা করেন যদি কেউ আল্লাহ করে তাকে ক্ষমা করা হয় না কিন্তু ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন। হ্যাঁ আবার এমনও ব্যক্তি আছে তাকেও ক্ষমা করা হয় না এক তো মুশরিক তাকে ক্ষমা করা হয় না আরেক ব্যক্তি তাকে ক্ষমা করা হয় না কানা আশিহি শাহনা যে তার মাঝে এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ থাকে কোনো ঝগড়া ঝামেলা থাকে রা কথা বন্ধ থাকে কথা বলা বলি বন্ধ থাকে এক অপরের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম নেই কালাম নেই মুখ ফেরিয়ে নেয় দেখা হয় তাকায় না ওর দিকে কিংবা মুখ এভাবে মুখ বেচকায় নাক সিটকায় হ্যাঁ এরকম হয় না হয় না থাকে ঘরের ভিতরেই থাকে আর সব থেকে বড়ো মুশকিল যে একই ক্যাম্পে শত্রুর সঙ্গে বাস করা আপনার ঘরের ভিতরে যদি শত্রু হয় স্বামী স্ত্রী যদি এরকম হয় স্বামী স্ত্রীতে কথা বলা বলি নেই এক ঘরে বাস করছে করতেই হয়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 এটা হচ্ছে ক্ষতিকর হতে পারে তোমার আমার মাঝে বা মুসলিম মুসলিমের সাথে হতে পারে কোনো ঘটপট ছোটোখাটো বিতর্ক বা ছোটোখাটো ঝগড়া ঝামেলা হতেই পারে কিন্তু তারপরে যেন তিন দিনের ভিতরেই যেন মীমাংসা করে নেয় এক অপরের কাছে ক্ষমা চেয়ে নেয় আবার যেন পূর্বেকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসে নচেত তা হচ্ছে ক্ষতিকর জিনিস আর একাদেশে আছে মোহাম্মদুরসল্লা সাল্লা সাল্লাম বলছেন মন দমে। যে ব্যক্তি তা ভায়ের সঙ্গে এক বছর বিচ্ছিন্নতা বজায় রাখলো সে যেন তাকে খুন করে দিল তার মানে খুন করার মতো পাপ যদি কেউ এক বছর কারো সঙ্গের কথা বলা বন্ধ রাখে তার সঙ্গে কোনো সম্পর্ক বজায় না রাখে তাহলে তা খুন করার সমান মহাপাপ এক ব্যক্তি রসুল্লাহ আসলামের কাছে এসে বললো আল্লাহ আল্লাহ বিহিল আমালিনিয়া আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেন আল্লাহতালা তার মাঝে তার ওসিলাতে আমাকে জান্নাত দেন আমি জান্নাত যেতে চাই এমন আমল বলুন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যায় তো রসুল্লাম বললেন তাহ্কাই তুমি আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরিক করবে না তা আবুদুল্লাহ তুমি নামাজ কায়ম করবে প্রদান তাহলে কি হলো প্রথমে তোমার মধ্যে শিরিক থাকলে হবে না তৌহিত হতে হবে জানা যদি যেতে চাও তৌহিদবাদী হতে হবে তৌহিদবাদী ছাড়া একটা মানুষ নামাজ পড়তে হবে বহাল রাখবে জ্ঞাতিবন্ধন ছিন্ন করবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না তবে তুমি জান্ন রাসুল্লাহ বলেছেন আই নাস আফসু সালাম হে সকল তোমরা সালাম প্রচার করো আপোসে যখনই দেখা হবে সালাম একটু আড়াল হলে তারা আবার সালাম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সালাম প্রচার করো সালাম প্রচারের বিশাল মাহাত্ম আছে করলে পরে কি হয় আপোসে মহাব্বত বাড়ে সম্প্রীতি বাড়ে ইত্যাদি ইত্যাদি আপসু সালাম তোমরা সালাম প্রচার করো ওয়া আতএ আর হদার্থ মানুষকে অন্নদান করো যার দরকার আছে পেটে খিদে আছে কেউ চাইছে অথবা না চাইছে আপনি তাকে চাইছে আপনি তাকে অন্নদান করবেন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 একদম নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে চলে যাবে যদি তোমরা এই কাজ করতে পারো এই কাজগুলো করতে পারো আর এই কাজগুলোর মধ্যে একটা কাজ হলো কি আত্মীয়তার বন্ধন বজায় রাখা আত্মীয়তার বন্ধনে জাননাতে যাওয়ার রাস্তা সুগম হয়ে যায় এবং নির্বিঘ্নভাবে নিরাপদে জাননাতে যাওয়া যায় সে কথাই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন যখন আল্লাহ তালা সৃষ্টি রচনা করলেন তখন এই রাহিম এই জ্ঞাতিবন্ধন এই উঠে দাঁড়ালো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 আর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন কর। দুনিয়ার বুকে যদি কেউ জ্ঞাতিবন্ধন বজায় রেখে চলে তার সাথে আল্লাহ আর যদি কেউ জ্ঞাতবন্ধন বিচ্ছিন্ন করে চলে তাহলে পরে আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন যদি আল্লাহ তালার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় তো কি কীভাবে জানেন তো আল্লাহ তালা যদি আমাদেরকে তার রহমত প্রতি পদে পদে পদক্ষেপে না দেন তো আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্যে আল্লাহর রহমতের প্রয়োজন আছে মতের প্রয়োজন আছে আর যদি আমরা জ্ঞাতিবন্ধন ছিন্ন করি তাহলে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আল্লাহ বলছেন ফাহাল্লাই এটা কি সম্ভব যে তোমরা ফিরে গেলে তুপসেদু ফেলার ফিরে যাওয়ার পর তোমরা পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে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 বেশ বড় বড় ফ্যামিলিতে বেশ চলছে কিন্তু এটা ইহুদি খ্রিস্টানদের শূন্যত ইসলামের শূন্যত না জন্মদিন পালন করা ইসলামের শূন্যত না বিবাহ বার্ষিকী ওইরকমই বিবাহবার্ষিকী যারা পালন করে যেদিনে বিয়ে হয়েছিল সেদিনে এলে পড়ে হ্যাঁ স্বামী সাজগোজ হোটেল ভাড়া এই সেই উপহার উপকন খাওয়া দাওয়া পার্টি যাদের পয়সা আছে যদি বললাম না পয়সা থাকলে পরে যা কিছু হয় আর কিন্তু পয়সাকে অবৈধভাবে অপচয় করা যাবে না আল্লাহ তালা আমাদের হিসাব নেবেন অর্থ সম্পর্কে কেমন প্রশ্ন করবেন